السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكذ عليه وَرَعُولُ بِاللَّهِ مِنْ شُرُرِ أَنْفُسِنَا وَمِنْ سَيْرِئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْمِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَا هِيَ لَهُ وَأَشْمَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ ওন সইদন ও اللهم صل على محمد وعلى অসলিয়াল محمد كما صليت على সৈতাল وعلى آل إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى দুদ محمد كما باركت على বানি বিস্মিল جاء أمرنا وفاردت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل وَقَالُوا ارْكَبُوا فِيهَا بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ آمَنْتُم بِاللَّهِ صدق الله العلي العظيم মোখতরাম এর গল্প চলছিল ও বাকি অংশের কিছু হজরত নূহি সালাতাম কিস্তি বানালেন আল্লাহ হুকুমে যে কথা থেকে কথা এগিয়েছিল যে আল্লাহ আল্লাহির মাধ্যমে জানিয়েছেন কিভাবে কিভাবে বানাবে ওইটা প্রমাণ করে যে দুনিয়ায় মানুষ মানুষের প্রয়োজনের জন্য যত কিছু আবিষ্কার করেছেন তার গোড়াতে নবুয়ের জিম্মাদারী যারা আদায় করেছেন তাদের মাধ্যমেই তার গোড়াটা গোড়াপত্তন হয়েছে পরে তার মধ্যে সংযোজন বিয়োজন করে করে এটাকে অন্যতর उन्नति उन्नतिपर दि गोड़ा हाथ कि दिखा नजरते मुहालीसम जो कृष्टि बनाता हुकुम कर आलहमत बोले চুলার নিচ থেকে পানি ওঠা শুরু হবে তখন আপনি জোড়ায় জোড়ায় এক জোড়া করে নৌকার মধ্যে ওই কিস্তির মধ্যে উঠাবেন ওই জোড়ার জোড়ার কথাও বলেছি গত জমায় যে সব জোড়া নয় যে সমস্ত জোড়াগুলো জোড়া ছাড়া হয় না যে সমস্ত প্রাণী জোড়া ছাড়া চলে না এবং যেগুলো জলজ প্রাণী না স্থলভাগে যাদের বসবাস তাদের কি উঠিয়েছেন আশির মত হাজর আলী সালাম যখন কিস্তিতে উঠলেন আল্লাহ হুকুম করলেন এর কাবু ফি হা আপনারা সবাই এই কিস্তিতে আরোহণ করেন উঠে কি বলবেন আল্লাহ দোয়া শিখাইয়া দিচ্ছেন উঠে সবাই বলবে বলবেলজান যেগুলো আছে এতে ওঠার দোয়াই এটা আল্লাহ শিখাইয়া দিছেন পানিতে চলার সময় এই দোয়া পড়া এই একটা বিষয়ের সাথে ইমানদারের সাথে অন্নদের পার্থক্য খুব মনোযোগ দেওয়া বিষয়টা পার্থক্যিকরা ওঠে তাদেরও পথ অতিক্রম হয় দোয়া না পড়লে পথ অতিক্রম হয় না বিষয়টা এমন না তারাও পথ অতিক্রম করছে কিন্তু মমিনের পথ অতিক্রম করা আর কাফিরের পথ অতিক্রম করার মধ্যে মুমিনের জিন্দিগি আর কাফিরের জিন্দিগির মধ্যে মৌলিক তফাত এই জায়গায় যে মমিন ওই যানের মধ্যে আরোহণ করে সে পথ অতিক্রম করে কিন্তু সে ভাব জগতে ঢুকে যায় ভাব জগতে ঢুকে যায় কি সে বলতে থাকে বিসমিল্লাহ রেহা অমর সাহা ইন্না রহিম। আল্লাহর নামে আমার চলা আল্লাহ লোহা তো আর কেউ সৃষ্টি করে নাই আল্লাহ সৃষ্টি করেছেন ওইটা আমি শুধু জোড়া লাগিয়েছি একটা সাথে আরেকটা জোড়া লাগিয়েছি আমার কাজ এতটুকুই তারপর আবার ওটা চলা ভাসমান থাকা এত ভারী বস্তুটা ভাসমান জীবন চলার সাথে সাথে সে তার কল্পনায় তার চিন্তায় ওই তার মহান রবের অনুগ্রহের কথাও স্মরণ করতে করতে আয় কিন্তু কাফির মুশিক তাদের এই খবর নেই মানে দোয়াগুলো পড়ার সময় খালি শব্দগুলো উচ্চারণ করলে হয়তো শূন্য আদায় হবে কিন্তু আমার দিলের যে পরিবর্তন রবের দিকে দিল ঝুঁকে যাওয়া এটা অর্থগুলোর দিকে খেয়াল না করলে খুব একটা হবে না ফায়দা হবে না এজন্য দোয়াগুলো অর্থ বুঝে বুঝে পড়ি যা আমার চলা আমার থামা সব আমার রবের এই সব আমার রবের নয় রাহিম এত মেয়ামত ভোগ করার পরেও রব আমাকে নেয়ামত দিচ্ছেন এত গুণা করি এত গুনা করার পরেও রব আমাকে নাম দিচ্ছে কথা? আপনার কাছে একজনের রিপোর্ট পেশ করছে এই লোকটা আপনার বিরুদ্ধে এই এই কাজ করতেছে ওই লোকের কাছে আপনি আবার ওই আপনার বিরোধী মানুষের জন্য হাদিয়া তো পাঠিয়ে দিলেন এটা কি জিন্দগি থেকেও করে আল্লাহটা করতেছে আর মৌমিন্ত প্রত্যেকটা নেয় ভোগ করার ক্ষেত্রে তার চিন্তা এই জিনিসটা থাকবে তো থাকলে রবের সাথে যোগাযোগ চালু হয়ে যাবে রবের সাথে সম্পর্কটা গাঢ় হয়ে যাবে আ রবের সাথে সম্পর্ক যার যত গাঢ় হয় তার দুনিয়া আখেরাতের কল্যাণ তত বেশি হয় এটা একটা ইসরায়েলি রিবায়ত আছে এরকম বিশ্বাস করো জরুরীরা অত পারে যেহেতু কোরআন হাদিস এর সাথে সাংঘর্ষিক না বিষয়টা কোরআন হাদিস এর সাথে সাংঘর্ষিক না হলে এগুলো আমরা বলতে পারি সেটা আছে এক আল্লাহর বান্ধা তো খালি নিয়ামত আর নিয়ামত আসে আর আসে মুসা আলাই দেখে তো অবাক আরে এই লোকের এত কিছু অত অন্য জনরা কত চেষ্টা করতেছে কাজ হয় না প্রত্যেকের জন্যে তো আমি একটা খাজানা রাখছি সে তার ওই খাজানার মধ্যে পাইপ লাগাইয়া আমি লাগাইয়া রাখছি প্রয়োজন মতো ওই খাজানা থেকে তার কাছে যেতে থাকে সেটা নির্ধারিত কিন্তু আমি আমার মাওলার জন্য একটা খাজানা রাখছি সেটা নির্ধারিত না এটা আমার খাজানা স্পেশাল খাজানা এটা আমাদের দেশেও তো থাকে প্রধানমন্ত্রীর এটা অনেক বড়সড় হয় বলে ওই স্পেশাল খাজানা যে বান্দা চালাক সে কি করে নিজের জন্য নির্ধারিত ওই খাজানার প্যাকেটের থেকে পাইপটা ছুটাইয়া সে আমার খাজানার মধ্যে লাগাইয়া দেয় যে চালাক সেই কাজ করে সে রবের সাথে সম্পর্ক করে ফেল আর রবের খার সাথে হিসাব নাই তো যে আমাদের জীবন চলা আর কাফেরদের জীবন চলা যেন এক না হয় আমরা নিয়ামত বুক করে করে রবকে শরণ করব। এটা মোমিনের কাজ আল্লাহ ওই দোয়া শেখাইয়া এই মেসেজ দিয়ে দিচ্ছেন বান্দার জন্য একটা মজা শিক্ষণীয় ব্যাপার আমরা বের করলাম যে সমস্ত নিয়ামত ভোগ করার সময় রবকে না ভুলা তো আল্লাহ তা করেছেন তুমি আমাকে স্মরণ করলে সুক্রিয়া আদায় করলে আমি নিয়ামত বাড়াইয়া দিব এক নম্বর বিষয় হাজত আলাই ডাকলেন ইয়া বুনাই এ আমার ছেলে আদরের ছেলে আমাদের সাথে নৌকায় আরোহণ কর प्रश्न आसमे तोमानदार नुआ सल्लम निजे काफे ऐले के क्यों ड जवाब दिए आगे नुआ अली शर्त पूरा कर माध्यम तुम्हें इमान एने जल्दी नौकाय उठो ईमान छड़ा ना ছেলে কি জবাব দিল ছেলে জবাব দিল বাবা হজর কুমার জবাব দিলেন আজকে রহমতার উপায় নেই একটা ঢেউ এসে দুইজনের মাধ্যমে মধ্যে বাধা হয়ে গেল কাউকে আর কেউ দেখে না হজরতাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহ আমার ছেলেটা ডুবে যাচ্ছে আল্লাহ তা ডাক দিলেন আপন জনের সম্পর্ক হবে আল্লাহর ভিত্তিতে রক্তের ভিত্তিতে রক্ত সম্পর্ক আছে আছে কিন্তু আগে উল ইন্টান বাহানুকুমুহা অতিজার তিন না হয় তো তুমি আজাবের অপেক্ষা করো মুমিনের কাছে সব কিছুর চেয়ে প্রিয় হবে তার রপ তো যেহেতু হজরত নুয় আলি সাল্লাহামের ছেলে আল্লাহকে বিশ্বাস করে নাই এই জন্য আল্লাহ বললেন আপনি ভুল বলছেন সে আপনার সন্তান না আপনার আহাল পরিবার আপনি কাজটা ঠিক করেন নাই যে বিষয় আপনার জ্ঞান নাই ওই বিষয় আপনি আমার কাছে কিছু চাই না নবী नबी वाल गुण हजरतम जो देखें नाराज हो गई भूमिका अल्लाह सन्तुष्ट नन হাজরত নূলাম কি করছেন বাংলা ধরে বসে রয়েছেন না আমার বাচ্চাটাকে বাচ্চাই সাথে সাথে বললেন আল্লাহ আমার জানা ছিল না আমি ভুল করছি আপনি যদি ক্ষমা না করেন দয়া করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো मौलिक पार्थक्य गुण हम मानसर होती मानुषारे भूल रबा प्रार्थना आत्मसमर्पण कर नबीर गुण दया भूल शक्तिशाली शयरतम हजरि सुरान पड़े आसारे सुर आर मौलिक किस जरूरी कथा सुनाया शेष करब अल्लाह तजरतम के हुकुम कर लि अबुल्ला এটা বড় নাজুক এক জিনিস বারবার বলি বারবার বলি যে এই নামাজ এই রোজা হাট জকাত बड़ो गुरुत्व दमान भंगे कारण नहीं मध्य जो गुल आज इमान भंगे व्यापक हारे मानुष इमान भंगे ओ समस्त अपराध ग मुसलमान अथच नाम से मन करते मुसलमान তার খবর নাই সেহোক এটা তো আলাদা এক আলোচনার ইনশাল্লাহের আলোচনা করবো আলাদা ইনশাল মহাতাম হাজরিনুয়া کے সাল্লামকে আল্লাহ হুকুম করেছেন নুয়া আলি সাল্লামকে আল্লাহ তালা যখন জানাইয়া দিলেন নবী নাহ হজরত আলহিসাল্লাম দাওয়া দিস তাদের কাছে বারবার তারা কি বলে জানেন ওকালনা আলীহাতে আপুসের মধ্যে আলাপ করে যত দাওয়াতি দেখ এরা চুক্তি করছে আমরা আমাদের মাহ বুধদেরকে ছাড়ব না চার মাহবুত ওয়াহুস না সার নাস ওদম ওয়াহুক পাঁচটা পাঁচটা পাঁচ মাহবুদ পাঁচ পূর্তির পূজা করতো তারা মুসলমান এই পাঁচটা মূর্তি যাদের ওই লোকগুলা আল্লাহ ছিল এই পাঁচ মূর্তি যাদের নামে ওই লোকগুলো আল্লাহ চলে গেছে এখন এটাই স্পষ্ট না যে সাড়ে নয় বছর কি খালি দাওয়াত দিস না ওনার বয়সই সাড়ে বছর ছিল এটাই স্পষ্ট না তো যাই হোক বছর যদি খালি বয়স ধরি এটাও তো অনেক দেওয়া এতে পাওয়া যায় হাজার আল্লাহ দাও কাজ হয় না এরা কি বলে আমরা আমাদের এই মূর্তি ছাড়ব না চুক্তি করছি হাজরত ইমাম বা বলেন এই মূর্তি যেগুলো प्रत्येक तत्कालीन समय शयान ते फिर बंदारा आल्लर बड़ प्रिय तुम्हारे एबाद जुड़े नेक्कर बंदो फटो स्थापन करो ख्याल करें छवि स्थापन करो बरकत हो তো শয়তান তো ওই রকম সুর ধৈরা হিসেবে নিশ্চয় তারা যেগুলো আবাদতের জায়গা যেগুলো সেগুলোর মধ্যে এই পাঁচ মহান ব্যক্তির ছবি স্থাপন করেছে এক তো ওই ছবি পর্যন্তই ছিল আল্লাহর কাছেই চাইতো কিন্তু ওই আছে যে এই ছবিগুলো তো আসলে কি আসে যায় যদি এগুলার অনুকরণে এগুলার মত করে সুন্দর করে মূর্তি বানাই রাখা যায় তো ওই প্রজন্ম আবার মূর্তি বানিয়েছে পূজা করা শুরু করে নাই শুধুমাত্র মূর্তি বানাইছে আগের যারা ছিল তোমাদের বাপ দাদারা এরা কিন্তু এদেরকে বড় তাজিম করতো এদের মাধ্যমে রবের কাছ থেকে অনেক কিছু চেয়ে নিত ওই প্রজন্ম শুরু করছে এই মূর্তি মাধ্যমে এবার তোমরা কি তাদেরকে মাধ্যম বানাও আহারে দিন থেকে মানুষ দূরে সরে গেছে এখন ডাইরেক্ট না চায়া মূর্তির মাধ্যমে রবের কাছে চায় ডাইরেক্ট মূর্তির কাছে চাও বাপ দাদার ধর্ম ছেড়ে দিলা তো পরবর্তীদের কাছে এলেম নাই নবীকে মানে না তো তারা শুরু করেছে ডাইরেক্ট চাওয়া মূর্তিদের কাছে এই প্রজন্ম শেষ হয়েছে পরবর্তী প্রজন্ম শয়তানের কাউকে না যার নামে পাঠানো এর জন্য সারা জিন্দি মেহনত করা লাগলেও তো সে করবে এর পরবর্তী প্রজন্মের কাছে এসে শয়তান বলছে যে চাওয়া চাই কি অ্যাওয়ট করো চাওয়া লাগবে না ডাইরেক্ট দিয়ে দিবে পরবর্তী প্রজন্ম ডাইরেক্ট মূর্তির পূজা করা শুরু করছি অতীতের ইতিহাস পড়ে পরে আমরা যেটা জেনেছি এখন তো দই দেখলো চুনের কথা মনে পড়ে দই দেখলো চুনের কথা মনে পরে মুখ একবার कथागुलू बोलने अनेरम वास्तवता भविष्य सब चेतम भयंकर हमारे पूर्वर्त महान मानुषि स्थापन जो ना जानी कैक प्रजंड पड़े तर पुजा शुरू हो जाए हेफाजत आल्लाफत कर स्थापन कर তাদের জন্য একটা শিক্ষা আছে কাবিল এর ঘটনায় যা আপনাদেরকে আগে শুনিয়ে আসছি ঘটনা থেকে কাবিলের ঘটনায় আল্লাহ বলেছেন দুনিয়ায় যত হত্যা হবে যত হত্যা সমস্ত হত্যার যত পাপ যে হত্যা করেছে তার যেমন হবে ওইরকম পাপ কাবিলের হবে কারণ সে দৃষ্টান্ত রেখেছে সর্বপ্রথম এটা সৃষ্টি করে। তখন যারা ওই করে তারাও সব পায় সাথে সাথে তাদের স্বভাবগুলো যিনি শুরু করেছেন প্রতিষ্ঠা করেছেন তার আমুল নামায় আল্লাহ ওই স্বাব লিখে দিতে থাকবেন ঠিক গুনার হাল তো তাই क्यों जो गुणा शुरू कर दिए जाए परवर्ती जो मानुष कर समस्त पापल लिखते थकबि स्थापन करी एगुल गुना जरा पूजा करब जेमन ओवि स्थापन मध्यम जो शुरू ऐसी समस्त मूर्ति पुजारी गुणागुल তো বা করলেও বহু গুণা মাফ হয় কিন্তু কিছু গুণা আছে যেগুলো চলতে থাকে এই জন্য গুণা করার ক্ষেত্রেও একটু সতর্ক আজকে বহু গায়ক মারা গেছে ইউটিউবে তার গানগুলো তুলে গেছে যখনই মানুষ ওটা ওপেন করে ওই গান শোনা শুরু করবে সাথে সাথে তার আমল নামায় এর যাইতে থাকবে অটো সে তো করলে অত সুযোগ নাই তও বা করছে ওই গুণা মাফ হচ্ছে যেটা চালু করে দিয়ে গেছে ওটা তো বন্ধ করার কোনো সুযোগ নাই আল্লাহ আল্লাফকর নেওয়ালা আমি জানি না আমি জানি না আমি আমার বুঝ হিসাবে বললাম নিয়মের কথা বললাম আমার রক্ত মালিক মালিকের তো কোন নিয়ম লাগে না মালিক নিয়মের বহির্মত মালিক ইয় দিন তো এই বলা আমি বিচার দিবসের মালিক বিচারক না বিচারক তো নিয়ম মতো বিচার করে আল্লাহ নিজেকে পরিচয় দিয়েছেন আমি বিচার দিবসের মালিক মালিকের আল্লাহ করেন তার আমল নামায় গুণা যেতে থাকবে ও নাটক সিনেমার মানুষগুলা তুমি তো করলেও কিন্তু গুনার দরজা বন্ধ করা মুশকিল এ গানের ভাইরা তুমি তো করলেও গুনার রাস্তা বন্ধ করা কিন্তু মুশকিল কারণ তোমার গুনা তোমার কথা এটা সাবধান গুণা নিজে নিজে করিয়া হিসাব কিন্তু গুনার প্রতিষ্ঠাতা হইয়া গুণা গুনায়ে জারিয়া সবকায়ে জারিয়া সব যেমন খবরে পৌঁছতে থাকে मस्जिद जरा बनाया जत मानुष पढ़े बना नाम ढुकते गुनाहे जा रिया खूब सतर्क गुनाहे जा रिया चलते थके আপনি তো বা করলেও আটকান নাই নিজের টানে তো করছে। করছেনটাকে আটকানোর আটকানোর রাস্তা নাই রব যদি আটকাই দেন রবের ইচ্ছা এই জন্যে আল্লাহ রস্তে ভাই ভালোবাসি অতীতের মহান নেতা মহান মানুষদের ভালোবাসি ভালো কথা ভালোবাসি যদি সত্যিকার অর্থে যদি ভালোবাসি আমাদের ভালোবাসাগুলো আমাদের স্বার্থের জন্য আমাদের ভালোবাসাগুলা আমাদের স্বার্থের জন্য যে যত ভালোবাসা দেখাতে পারি তার রেং বাড়ে এই স্বার্থ প্রকৃত ভালোবাসা তো সে দেখায় সত্যিকার অর্থে তো সে ভালোবাসে যে মনে করে আমার নেতার আখেরাত আর ভালো হওয়া দরকার যে মনে করে আমার নেতার জন্য কিছু পাঠানো দরকার নেতার জন্মদিনে নেতার মৃত্যু দিবসে সারাদিন গান বাজনা হচ্ছে এই কেমন ভালোবাসা কেমন ভালোবাসা এই জন্য শহীদ মুনার সম্পর্কে আমরা বলি বারবার জানি এগুলো ভয়ঙ্কর কথা অনেকের জন্য দেশের আইন সংবিধান এগুলার সাথে সম্পৃক্ত অনেক ব্যাপার আছে তারপরেও কথাগুলো বলতে হয় কারণ এটার সাথে আমার ইমানের রবের সংবিধানের কথাগুলো আমাদেরকে জানাইতে হবে এই জানাতে হবে যারা সংবিধান রচনা করে তারা যেন খেয়াল রাখে কোন সংবিধান আমার রবের সংবিধানের সাথে সাংঘর্ষিক না নেই নিজেও গুনাগার হবে একটা ছবি আসছে ওই ছবি ছবি বাধাই করে আপনি আপনার অফিসে টানাবেন বড় নেতার দৃষ্টি আকর্ষণ হবে অনেকের কাছ থেকে সুবিধা নেবেন কিন্তু আপনার মৃত ব্যক্তির কি লাভ হলো আপনার বন্ধুকে দেয়ালের এই পাশে বসাইয়া আপনি কি করতেছেন ওই পাশে নিয়ে ফুল দিতেছেন বন্ধু ডাকতেছে আরে কি করতে তুই আমি ফুল দিলে আমার লাগি রাখ তুই পিটা খা এই ফুল দিলে আমি একটা ছবি তুললাম রাজনৈতিক ফায়দা নিব তো কি করলেন কান আপনি আপনার তো দরকার আগেই পিঠা আটকানো যে ভাই পরে ভুল আগে পিটা আটকাই পিটা আটকানো রাস্তা তো তার জন্য রাবের কাছে নগ দোয়া করা পিটা আটকানো রাস্তা তো তার করে তার কবরে পৌঁছানোর ব্যবস্থা করা দান সৎকার করে তার কবরে পৌঁছানোর ব্যবস্থা করা পিটা আটকানোর সিস্টেম তো এটা গত কয়েকদিন আগে একজন মহান নেতার কবরের কাছে গিয়েছি গিয়েছি একটু দোয়াও করে যাই দেখেও যাই কৌতূহল কেমন কি অবস্থা আমি বড় হতাশ হয়েছি আমি বলব আমি আমার লাইনে একদম পর্যন্ত এটা ভালোবাসার দাবি শত্রুতার দাবি না কেউ ভুল বুঝলে ভুলে আছে আমি ভুলে নাই আমার কাছে বড় আশ্চর্য লেগেছে এটা কি একজন মহান মানুষের কবর নাকি একটা পিকনিক স্পট আজীব লেগেছে আমার কাছে আজীব লেগেছে হাই হাই সেখানে আহ একজন ইমানদার হিসাবে দিলে লাগার কথা এটা হচ্ছে ভিতরের মানুষটার কি ফায়দা এটা আরে ভিতরের মানুষটার ফায়দা হতো তার জন্য সবকায় কোন আমুল চালু করে দিলে ওই জায়গায় যদি একটা মাদ্রাসা হয়ে যাইতো ওই জায়গায় আছে দেশের জন্য তো অবদানের স্বীকৃতি তাকে পাপের মধ্যে কষ্টের মধ্যে ফেরানো অবদানের স্বীকৃতিটা হাই সমাজ কোন দিকে কোন দিকে উপকার হবে কোনটা ক্ষতি হবে এই বোঝার মতটুকু আমাদের নাই কারণ নিজের স্বার্থ মাথায় চেপে বসেছে স্বার্থ আমার উদ্ধার করতে হবে নে তার কি হইলো হইল এটা না। জানিনা দিয়া ফুল দিলেন আজাব চলতেছে তো লাভ কি বলে আজাদ চলে কি চলে না আপনি কেমনে জানেন আমি তো জানি না ভাই এটাই ঠিক আমি জানি না বাহ্যিক একটা ব্যাপার তো আছে তার জন্য আমাদের অনেক কিছু করার আছে অনেক কিছু করার আছে দায়িত্ব যারা মহাব্বোধ করি রবের হুকুম তো এটা তার জন্য রহমতের দোয়া করো রবের কাছে হাজরত নুয়া আল ইসালাম সর্বশেষ আয়াত সুরা নুহের সুরা নুহের সর্বশেষ আয়াত সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন সমস্ত দেন। এটা তো জিন্দা মানুষের ইমানি কর্তব্য বতের কাজ এটা নবীওয়ালা কাজ নবীর গরিটা দোয়া করা দোয়া করা করা, নেতার জন্য দোয়া করা বাজনা করা তার উৎসব পালন করা আনন্দ উৎসব করে করে আর ওই মানুষটার খবরের কি অবস্থা এটা মহাভ্রতের দাবি এটা আমি আমার সার্থ আমি উদ্ধার করতেছি মতলব আমি বলি মতলব দাস কে রাগ করলেন কে খুশি হলেন ভাই ওইটা আমার চিন্তার বিষয় না আমাকে তো আমার আপনি আল্লাহ আমার উপর দিয়েই যাচ্ছে আমি তো আমার পুরা পুরি আদায় করতে পারছি না আমি কারো ওখানে যাইয়া চিৎকার করে বলতে পারলাম না যে না আমার তার এই কবরের কাছে বেপর্দা কোন নারী ঢুকতে পারবে না হায় হায় মহাপতের দাবি এটা যায় তোমার দরকার ছিল সালাম দা সালাম কবুর তার জন্য একটু দোয়া করা এটাই দোয়া আমি আসতেছি আপনি গেছেন আমিও আসতেছি এই এতটুকু করা ছিল কাজ মোহতারাম হাজরিন মূর্তি পূজার হিস্টোরি আপনি পরে দেখেন মূর্তি পূজার হিস্টোরি থেকে আসছে শ্রদ্ধার মাত্রা বাড়তে বাড়তে বাড়তে বাড়তে শয়তান এক সময়ে যায়া ওই মহান ব্যক্তিদের পূজা করা শুরু করাছে ওই থেকেই মূর্তি পূজা শুরু হয়ে আমরাও আতঙ্কিত আল্লাহ এই দেশে যেন আমার মহান নেতা মহান ব্যক্তিদের ওই মূর্তি পূজা শুরু না একটা হিস্টরি আছে রব বলেছেন অতীত থেকে শিক্ষা না অতীত থেকে শিক্ষা একটা পুরানে হুকুম আসছে বিভিন্ন কিসা পুরানে ক্লেন আসছে আল্লাহ কিস্তাগুলো বলার সময় বলেছেন আপনি তাদের কথা স্মরণ করেন কেন করবে স্মরণ শিক্ষা নেয় নেবেনা ইতিহাসের ওই নির্মমতা বারবার তাদের জন্য ফেরত আসে যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না আল্লাহ গোটা অম্মকে হেফাজত করে দিল থেকে বলেন আমি আপনি যেই দল করেন করেন দিল থেকে ওই চাওয়াটা এটা আপনার ইমারি জিম্মারি যে এত ব্যাপক আফসোস এক সময় তো বলা হতো ঢাকা মূর্তি এখন তো এদিক ছেদিক যেদিকে তাকাই মনে হয় যেন এটা মূর্তি কিসের লক্ষণ এগুলা কিসের আলামত भाई जर पक्षे सम्भव आवाज गुमन जगह पोछाया दवा जरा नीति निर्धारक नीति निर्धारक जरा तेज कथागुलर्थ जैसे अनेक अनेक आज आल्ला बसते इन इमान ही जिम्मादारीन ही जिम्मेदारी दावत गुल आहवान गु तन पर् पोछाया दवा আমি আমার ওয়েতে চেষ্টা করব। আপনি আপনার লাইনে চেষ্টা করেন প্রত্যেকে জিম্মা দারি আদায় করি না কিন্তু আল্লাহর আল্লাহ হুয়া সালাম দাওয়াতের ক্ষেত্রে উম্মত কে যে কথা বুঝিয়েছেন আমাদের জন্যও একটা চরম শিক্ষা আছে শেষ কথা লম্বা অনেক আলোচনার সুযোগ আছে সুরায় মহের মধ্যে আমি আলোচনার বাড়াবো না লম্বা করবো না এমন একটা আলোচনা শুরু করছি কোরআনের কিসা এখন মনে মনে চিন্তা করি আল্লাহটা কয় বছর লাগে শেষ করতে আল্লাহ মাঝে মধ্যে আবার কত জরুরি বিষয় চলে আসবে তখন তো অফ করায় ব্রেক নিতে হবে তখন ওই উপস্থিত বক্তব্য যেগুলো দরকার উন্নতের জরুরত এই মুহূর্তে এখন যেটা জরুরত এটা না বইলে আমি ওই আগের তাই গেলাম তাইলে তো সময়ের দাবি মিটল না এই ফুলতু আলাই নিজে বলতেছেন ফাকুল আমি বললাম আমার উন্মত কে আমি আহ্বান করলাম এই তোমরা রবের কাছে ক্ষমা চাও ইস্তেকফার পরতে গোফার পর ফায়দা কি গনে গোনে ফায়দা উল্লেখ করা হয়েছে এ কথাগুলো বলছি এই জন্য অনেকের নানান প্রবলেম নিয়ে আমাদের কাছে হাজির হন আল্লাহ অভাব অনটন ইস্তির ফার করো করছো ইস্তিরফার করো বিপদে বস্ত ইস্তির করো আল্লাহ তালা বলতেছেন নু আলাই সাল্লামের জবান দিয়া বাইর করে কাগ পর্যন্ত মানুষের জন্য এই হেদায়ত দিয়া দিয়েছেন আল্লাহ আমার তো এটা বেশি জরুরি দুনিয়ার লাভের চেয়ে আখেরাতের লাভ আমার বেশি জরুরি তো আখেরাতের জন্য আল্লাহর ওয়াদা তুমি ইস্তেফা ফার পরও রব ক্ষমা করে দিবে এক নম্বর দুই নম্বর অনাবৃষ্টি ফসল নষ্ট হচ্ছে পরিবেশ নষ্ট পরিবেশ সুন্দরের জন্য তো একটা শব্দ আল্লাহ বলছেন এর সাথে অনেক কিছু জড়িত কারণ বৃষ্টির মাধ্যমে রিজিক নাজিল হয় বৃষ্টির প্রতি ফুটার সাথে আমার জন্য রিজিক নাজিল হয় তো বৃষ্টি অনবরত পড়া এই হয় পরিবেশ বিপর্যয় ঘটে অনেক সময় পরিবেশ বিপর্যয় ঝড় তুফান ভূমিকম্প এই সমস্ত পরিবেশ বিপর্যয় যখন ঘটবে আল্লা সম্পদ বাড়াইয়া দিবেন সন্তানে বরকত দিবেন সন্তানে বরকত দেওয়া বেশি বেশি দেওয়া এটাও এক বরকত যারা আছে তাদের মাধ্যমে দিনের কাজ করিয়ে নেওয়া দুনিয়ায় শান্তি দাও হাতের শান্তির ব্যবস্থা করা এটাও সন্তানের সন্তান এখন আমাদের জন্য একটা বড় আজাবের কারণ হয়ে গেছে এই চিন্তা করার সাথে সাথে ইমান চলে কি আহ্বান শুরু হয়ে গেছে দুটি সন্তান যথেষ্ট নাউ না আমি দেশন রেখেছেন একটা মেয়ে বা হয় পনেরো বছর চোদ্দ বছরে তেরো বছরে বারো বছরেও বা হয় মেয়ে সরব যে সমস্ত তার ভিন্ন অঙ্গ যেগুলো সেগুলো ফুটে ওঠে প্রকাশ পায় পচি বিয়ে হয় অনেকের এই লম্বা টাইম কিন্তু তার ওই বিশেষ অঙ্গ তার কাছে অথচ তার মধ্যে কোনো কিছু আসে নাই যেই না বাচ্চাটা পেট থেকে বের হয়েছে সাথে সাথে ওই স্তনের মধ্যে আল্লাহ দুধ পাঠাইয়া দেন এতদিন যা এতদিন তো ছিল এটা শরীরের সাথে অথচ দুধ আসে নাই এর নিশ্চয় তোমাদের সন্তান তোমাদের সম্পদ ফিতনা পরীক্ষার কারণ কম্বাস্ট কত বড় ধোকালাস প্রতারক মানুষ আল্লাহ তো শুরুতে বলছেন সম্পদ এর না বলছেন সন্তান তো সন্তান যদি সমস্যা হয় সন্তান যদি নির্ধারিত শুরুতে না আল্লাহ সম্পদের না। সম্পত্ত বাড়ানোর ফিকির আছে ওই সময়ে এটা মাথায় আসে না যে সম্পদও তো আল্লাহ বলেছেন সম্পদও ফিত সম্পদ ফিত এটা এটার সন্তান ফিত না এটার উপরে আমল করা শুরু করছে কত বড় মতলব আল্লা হেদায়ী আল্লাহ হেদায় আল্লাহ রসুল বলেছেন তাজুদ এই সমাজের জন্য ধর্ম তেগীর অভাব নাই শুধুমাত্র এই বিষয়গুলো না জানার কারণে শরীয়তে একটা সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি অনাগ্রহ তাচ্ছিল্য এই জাতীয় যত শব্দ আছে ফিট হয়ে গেলে সাথে সাথে ওই বাল্য বিয়ের নামের শয়তানি যে বাল্য বিয়ে শুরু হয়েছে বাংলাদেশের সংবিধানে আছে এটা তো আছে আমরা বিরোধিতা করছি না আমরা দেশের একজন নাগরিক হিসাবে আবেদন জানাচ্ছি এই আইন পরিবর্তন করা হোক না হয় আল্লাহীর বিয়ে নিয়ে তাৎ করা হয় যা শিক্ষায় দেয় ওটা নিয়ে লাফাইতে থাকি নিজের অস্তিত্বের খবর নাই গোড়ায় হামলা হয়ে গেছে খবর নাই মুসলমান আত্মসম্মানা বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই সবশেষ ইমান টুক শেষ সম্বল এটাও নাই এখন অথচ হয় নাই তোমার আবদুল্লাবী তোনি ওবাই তো সারাক্ষণ নবীর সাথে নামাজ পড়তো তারপরেও জাহান্ন নেমান ছিল না ইমান না থাকলে নবীর সাথে নামাজ পড়লেও লাগবে আল্লাহ হেফাজত করুক রসুল বলেছেন তাজুদ এগুলা বলতে সমাজ এত মন্দা হয়ে গেছে ইমানের দুর্বলতা কে কি বলে বলুক এখন চিন্তা করছে এগুলো বলা দরকার লক্ষ মানুষ বেইমান হয়ে যাচ্ছে আর আমি ওই মানুষ কি বলবে সমাজ কি বলবে ওই চিন্তা চুপ থাকবো আল্লাহর কাছে আমাকে জবাব দিয়ে হবে এই বলছি এই জন্য বলছি রস বলতেছেন বিকুমুল ওমান আমার উন্নত বেশি এটা দেখায় আমি গর্ব করবো হাসলের মাঝে রসুলের গর্বের মধ্যে চুরি চালাইতেছে রসুল যেখানে অহংকার করবে ওই জায়গায় তুমি ছুটি চালাচ্ছ কি কথা দুটি সন্তান যথেষ্ট ইমান কেমনে থাকবে বলে বলেন ইমান কেমনে থাকবে অথচ এটা সমাজের একটা কমন ডায়লগ ভয়া গেছে দিনদার নাই দিনহীন মানুষ বুঝি না সবার মধ্যে একটা কমন ডায়লগ হয়ে গেছে এ দুগুলা বাচ্চা আল্লাহ হজুরগা আর কোন কাম নাই ইমান চলে যাবে ইমান চলে যাবে আরে ভাই বুঝেন আপনি এই তাচ্ল্যের সাথে কথাটা বলার সাথে সাথে আরেক জিনিস তাহলে সতর্ক হন সাবধান হন ইমানের বর্কটা আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন সারা জিন্দিগি তাহার যুগের সেদায় থাকেন সারা জিন্দিগি তালাফ করতে থাকেন হাজরা সুমা দিয়ে আপনার মৃত্যু হোক ইমান না থাকলে সোজা জাহান ইমান এত দামি জিনিস আল্লাহ তালা মধ্যে ঈমান কে হফাজতফিকান করেন আহে رب রহমদুলিল্লাহ